আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিখ আলহামদুলিল্লাহ রবিলি ওয়সহিমান সুপ্রিয় দর্শক শ্রোতা পিস বাংলা বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা জানেন ইতিপূর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার জীবনে যে কাজগুলো তাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে করতে হবে সেই কাজগুলো আমরা সত্যিকারভাবে যাতে উপলব্ধি করে সেগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি আমরা সবাই চাই শুধু মুসলিম হব এমনটি নয় বরং আমি একজন আদর্শ মুসলিম হব আদর্শ মুসলিম তো সেই যে সত্যিকার মুসলিম তার জীবনে ইসলামের আমল করে থাকে এবং ইসলামের দিকে সাহ্বান করে থাকে মানুষদেরকে ইসলামের দিকে দাওয়া দিয়ে থাকে তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তির করণীয় হচ্ছে তিনি বেশি বেশি কোরআনে করিমের তেলাবাত করবে কোরআনে করিমের অর্থ এবং মর্ম উপলব্ধি করবে বুঝবে কোরআনের অর্থ বুঝবে এবং কোরআনকে অধিক পরিমাণে তেলাবাত করবে আমরা জানি আল্লাহ আল্লাহাবুল আলমিন তাঁর পক্ষ থেকে কায়ামত পর্যন্ত আগত উম্মতি মোহাম্মদের জন্য হেদায়তের যেই বাণী দিয়েছেন সেই বাণী হচ্ছে আল্লাহ রবুল্লা আলমুল কালাম রাসল সাল হাদিসের মধ্যে বলেছেন ইন্নাসাল হাদিসি কালামুল্লাহ সবচেয়ে সত্য কথা এই পৃথিবীবাসীর কাছে প্রকৃত সত্য সেই বাণীটুকু হচ্ছে আল্লাহ রব্বুল আলমুল কালাম আল্লাহ রবুল্লা আলমীর কথা যেটি মানুষের জন্য প্রযোজ্য এবং সত্য এই চূড়ান্ত সত্যটুকু যাতে করে একজন আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে উপলব্ধি করতে পারে অন্য আয়তের মধ্যে আল্লাহ সুবাহ তারা বলেছেন ওমেন আল্লাহি কীরা কোন ব্যক্তি রয়েছে আল্লাহ রাবুল আলমীর সত্যবাদী হতে পারে মানুষের হৃদায়তের জন্য আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে যেই বক্তব্যগুলো এসেছে সেগুলোই হচ্ছে আল্লাহ এই কালাম তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমীর কালাম তিনি তেলাবাদ করবেন এবং এই কালাম সম্পর্কে জানবেন আল্লাহ সুবাহ একেবারে কোরআনের শুরুতে বলেছেন আলি ফ্লাইল কিতাবা আলি ফ্লাই এই সেই কিতাবিহি যাতে কোনো ধরনের সন্দেহ সংশয়ের অবকাশ নেই হুদল লীল মুতাক এটি মোর্তাকিদের জন্য হৃদায়ত আল্লাহ রব্লুল আলমিন হৃদায়তের বাণী হিসেবে এই কিতাব অবতীর্ণ করেছেন এর শুরুতেই বলা দিয়েছেন এই কোরআনে নাজিলের লক্ষ্য হিসেবে মহিয়ান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শাহর রমদান আল্লা উনজিলাফি হিল কুরআন হুদাল্লী নাসি ও বাইনাতি মিন আল মাস ফুরকান রমদান মাস উন্নত কোরআন অবতীর্ণ করা হয়েছে হুদাল্লী ন্যাস মানুষের হিদায়তের জন্য তাই আদর্শ মুসলিম ব্যক্তি এই কোরআন নিজে তেলাওয়াত করবে এবং কোরআনকে উপলব্ধি করবে কেন যাতে করে এই কোরআন থেকে সে হিদায়ত দিতে পারে কোরআন যে হিদায়ত নিয়ে বিশ্ববাসীর কাছে এসেছে যে হিদায়তের দিকে এই কোরআনি করিম আমাদেরকে আপনাদেরকে আহ্বান করছে প্রতিদিন আল্লাহ রবুল আলমিকালাম আমাদেরকে ডেকে ডেকে আল্লাহর বিধানগুলো আমাদেরকে স্মরণ করে দিচ্ছে ঠিক একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেই বিধানগুলোকে উপলব্ধি করবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এই কোরআনে করিমকে আমরা সত্যিকারভাবে উপলব্ধি করি না কোরআনকে আমরা বুঝি না কোরআনকে বুঝার জন্য আমরা চেষ্টা করি না যেহেতু এই কোরআনে করিম আল্লাহ সুবাহনু তালা আরবি ভাষা অবতীর্ণ করেছেন আর আমাদের ভাষা হচ্ছে বাংলা ফলে আমরা অনেকেই কোরআনের ভাষা বুঝি না এটি আমাদের জন্য দুঃখজনক দুর্ভাগ্যের বিষয় কতদিন আমরা এই কিতাবকে বুঝব না যতদিন পর্যন্ত একজন আদর্শ মুসলিম ব্যক্তি আল্লাহর কিতাব বুঝবে না ততদিন পর্যন্ত সে আদর্শ মুসলিম হতে পারবে না ততদিন পর্যন্ত সে সত্যিকার সৌভাগ্যবান হতে পারবে না যেহেতু এই কালাম মূলত আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীবাসীর কাছে সৌভাগ্যের জন্য এই পৃথিবীবাসীকে আল্লাহ রাবুল আলমিন সত্যিকার আল্লাহ রাবুল আলমিনের কল্যাণ লাভ করার জন্য এই কালাম অবতীর্ণ করেছে। এর মধ্যেই মূলত সত্যিকার মানুষের জন্য হেদায়তের পথ নির্দেশ রয়েছে তাই কোন মানুষ এই কালাম না বুঝে নিজের জীবনকে হেদায়তপ্রাপ্ত ব্যক্তি হিসেবে নিজের জীবনকে হেদায়তের দিকে নিয়ে যাবে এমনটি কোনো দিন হতে পারে না এমনটি কখনো করতে পারবে না বরং হেদায়তপ্রাপ্ত হতে হলে হেদায়তের উপর নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই অবশ্যই তাকে আল্লাহ রাবুল্লা আলমীর কিতাবকে বুঝতে হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে এই আলোচনার শুরুতেই ইন্ট্রোডাকশান এটা বলতে চাই আমি যে আমরা যারা কোরআনে করিমের সাথে আজও সম্পর্কিত হতে পারিনি আমরা যারা এই কোরআনকে আল্লাহর কিতাবকে সত্যিকারভাবে নিজেদের জীবনের জন্য পাঁচক হিসেবে গ্রহণ করতে পারিনি কোরআনকে না বুঝার কারণে কোরআনের নির্দেশনা না জানার কারণে কোরআনে করিমের ভাষা না বুঝার কারণে আজকে থেকে একটু চেষ্টা করুন আজকে থেকেই সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হন যে আমাকে কোরআন বুঝত পৃথিবীর কত কিতাবই আমরা বুঝি পৃথিবীর কত ভাষাই আমরা বুঝি বিভিন্ন ভাষা আমাদের জানা রয়েছে এবং আমরা চেষ্টা করে জানতে পারছি কিন্তু কেন আমি আল্লাহর কিতাব জানতে পারব না কি কারণে আমি আল্লাহর কিতাব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো অথচ আমি আল্লাহর মন্দা অথচ আমাকে আল্লাহ রবুল্লাহ সৃষ্টি করেছেন অথচ আল্লাহ রবুল আলমিন তার গুলামের জন্য আমাকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন অথচ আমি সত্যিকার অর্থে প্রত্যাবর্তিত হচ্ছি আল্লাহর দিকে স্বেচ্ছায় অনিচ্ছায় আমাকে আবার আল্লাহ রবুল আলমীর কাছে উত্থিত হতে হবে আল্লাহ রবুল্লাহামের কাছে জবাবদেহি করতে হবে যদি একজন ইমানদার ব্যক্তি এই বিষয়গুলোকে সত্যিকারভাবে উপলব্ধি করে সত্যিকারভাবে সেই এই বিষয়গুলোকে বুঝে তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কালামের গুরুত্ব তার জীবনে সে বুঝতে পারবে এবং সেই কালামকে বোঝার জন্য চেষ্টা করবে আমি এটি দৃঢ় বিশ্বাস করি যারা আজু আল্লাহর কিতাবকে বুঝার সুযোগ পাননি অথবা আল্লাহ রবুল আলমিন কালামকে যারা বুঝতে পারেন না তাদের একটি মতো কারণ সেটি হচ্ছে তারা সিদ্ধান্তে বুঝতে পারেননি তারা আল্লাহর কালামের গুরুত্ব সত্যিকারভাবে বুঝতে পারেননি যদি আল্লাহ রাবুলামিন কিতাবের গুরুত্ব বুঝতে পারতেন অবশ্যই অবশ্যই তারা আল্লাহ রাবুল্লামিন কিতাব বোঝার জন্য যত প্রচেষ্টা করা দরকার যত ব্যয় করা দরকার যত নিজের পক্ষ থেকে যত রকমের কাজ করা দরকার প্রত্যেকটি কাজ তিনি করতেন এবং সেভাবেই তিনি আল্লাহর কিতাবকে বোঝার জন্য প্রচেষ্টা চালাতেন এবার আসুন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই আলোচনার পরে আমরা যে কথাটি বলবো সেটি হচ্ছে একজন আদর্শবস্তি ব্যক্তি আমরা বলেছি তিনি কোরআনে কেরিমের বেশি বেশি তেলাবাত করবেন এবং কোরআনের মনমো অর্থ কোরআনের মাধ্যমে আলাদারা গুলামি যে হিদায়তের কথাগুলো বলেছেন সেগুলোকে বুঝবেন এর জন্য তাকে যে কাজগুলো করতে হবে যে কাজগুলো যে পথ পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে এর কয়েকটি বিষয় আমরা আজকের আলোচনার মধ্যে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো ইনশাআ আল্লাহ এবং এটি আমরা চেষ্টা করব বিস্তারিত আলোচনা করার জন্য যাতে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তার এই বিষয়গুলো উপলব্ধি করে সেগুলোকে নিজের আমলের মধ্যে আনতে পারে এবং নিজের জীবনে সেটাকে সত্যিকারভাবে বাস্তবায়ন করতে পারে ওর আনকে তেলাবাত করতে হবে এবং বুঝতে হবে ওর আন তেলাবাত করার জন্য আল্লাহর রব্বুল আলমিন আমাকে আপনাকে নির্দেশ দিয়েছে। এটি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত বিষয় শুধুমাত্র আল্লাহ রবুল আলামিন উৎসাহিত করেছেন অনুপ্রাণিত করেছেন অথবা সব আছে এটা বলেছেন তা নয় পরঙ্কুর আন তিলাবাদ করার ব্যাপারে আল্লাহ সুবাহানব তালা নির্দেশ দিয়েছেন কোরআন কেরিমে নামলের একানব্বই এবং বিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবাহান করেন বাসায় বলছেন আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আন অ্যকু নামিন মুসলিমিন আমি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত হবো ওয়া আন কোরআন এবং আমি কোরআন তিলাবাতকারী হব আমাকে কোরআন তিলাওয়াত করতে নির্দেশ দেওয়া হয়েছে এটি আল্লাহ রাবুল আলমিন নবী এবং রাসুলদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের অন্যতম একটি পয়েন্ট হচ্ছে বিষয় হচ্ছে যে নবী এবং রাসুলগণ কোরআন তিলাবাত করবে বিশেষ করে আল্লাহ রবুল আলমিন নির্দেশ দিয়েছেন আমার নবী সাল্লা সাল্লামকে যে আন আসলু আল কোরআন যে আমি কোরআন তিলাবাত করতে নির্দেশিত হয়েছি তাই এটি শুধু রাসুলকে নির্দেশ দেওয়া হচ্ছে তা নয় এই নির্দেশের মাধ্যমে গোটা উম্মাদ নির্দেশ দেওয়া হয়েছে গোটা উম্মাদ যাতে কোরআনকে তিলাবাত করে কোরআন তিলাবাত করার জন্য মূলত আল্লাহ সুবাহ উম্মাদকে নির্দেশ দিয়েছেন তা আমরা কোরআন তিলাবাদ করব এর অন্যতম গুরুত্ব হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিন এখানে নির্দেশ দিয়েছেন নবী এবং রেসুলকে কোরআন তিলাবাত করার জন্য আবার নুবুত এবং রেসালতের মিশনের মধ্যে এই কাজটাকে আল্লাহ রবুল্লা আলমিন ইনক্লুড করে দিয়েছেন অন্তর্ভুক্ত করে দিয়েছেন নুবুত ও রেসালতের মিশনের মধ্যে অন্যতম কাজ হচ্ছে অন্যতম একটি দায়িত্ব হচ্ছে ও ওয়াকিহিমি যে আল্লাহ রবুল আলমিনের আয়াতসমূহ আল্লাহ সুবাহ তারা যে আয়াতগুলো অবতীর্ণ করেছেন তাদের সামনে আল্লাহরুল আলমিনের আয়াতগুলো তিনি তেলাওয়াত করে শোনাবেন তিনি তেলাওয়াত করবেন পেশ করবেন এই আয়াতগুলো তেলাওয়াত করা নুবত মিশনের অন্যতম একটি দায়িত্ব অন্যতম একটি কাজ আর আবার আল্লাহ রাবুল আলমিন অতিরিক্ত নির্দেশ দিয়ে এই কাজটাকে আরও বেশি শক্তিশালী করেছেন তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনী করিমের তেলাওয়াতের বিষয়টি উপলব্ধি করবে এবং কোরআন করিমীর তেলাওয়াত করবে এর তেলাওয়াতের পদ্ধতিও শিক্ষা দিয়েছেন শুধু তেলাওয়াত করবে তা নয় তেলাওয়াতের পদ্ধতি কী হবে সেটাও মহিয়ান আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা মুসাম্মীরের চার নম্বর হাতের মধ্যে কীভাবে এই তেলাওয়াত সেই বিষয়টি আল্লাহ রাবুল্লা আলমিন এইভাবে বলেছেন ওরাতিল কুর আন আর কুরআন তুমি তেলাওয়াত করো কোরআনকে তুমি তিলাবাত করো তাই আমাদেরকে কোরআনকে আমরা কোরআনকে তেলাবাদি অনেকেই করি। কোরআন তেলাওয়াতের ব্যাপারে নিজে খুব গুরুত্ব দিয়ে তেলাবাত করি কিন্তু কোরআন এর তেলাওয়াতকে যেভাবে করার কথা ছিল যেই নিয়মে কোরআনকে তেলাবাত করতে আল্লাহ রাবুলামী নির্দেশ দিয়েছেন সেই নিয়মকে আমরা সত্যিকার ভাবে ফলো করি না রমদান মাসে যখন তার আবিহের সালাত আদায় শুরু হয় তখন দেখা যায় যে হাফিজ সাহেবরা অত্যন্ত দ্রুত গতিতে কোরআনের তেলাওয়াত শুরু করে দেন এই কাজটুকু মূলত সঠিক নয় শুদ্ধ নয় বরং কোরআনকে তেলাওয়াত করতে হবে তার তিলের সাথে দৃঢ়স্থিরভাবে বিশুদ্ধভাবে কোরআনকে তেলাবাত করতে হবে আল্লাহ রাবুল আলমিন সেটাই আমাদেরকে নির্দেশ দিয়েছেন তা নির্দেশ দিয়েছেন আপনি তার সাথে কোরআন তিলাবাদ করবেন তাই আমরা তার তিলের সাথে কোরআন তেলাবাদ করব। এটি আল্লাহ রাবুল আলমীর পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ সুপ্রিয় দর্শক বাইবেরা সময় হলো বিরতির এখন বিরতিতে যাচ্ছি একটু পরেই প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলা দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে এলাম বিরতি থেকে আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি কোরআনে করিমের থিলাবাত করবেন তেলাবাতের পদ্ধতি আল্লাহ সুবাহনু তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা কোরআন কিভাবে তিলাবাত করব কোন পদ্ধতিতে তিলাবাত করব সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনের তেলাবাদ পদ্ধতিকে তার তিল বলা হয় থাকে তার তিল হচ্ছে যে স্থিরভাবে স্পষ্ট করে কোরআন তিলাবাত করা কেউ কেউ তার ধীরে তফসির মধ্যে বলেছেন তাজবিদ এর মাধ্যমে কোরআন তিলাবাত করা তাজহিদ হচ্ছে অত্যন্ত সুন্দর করে উত্তমভাবে তিলাবাত করার নাম হচ্ছে তাজবিদ প্রত্যেকটি অক্ষরকে তার যে মাখরাজ রয়েছে সেই মাখরাজ থেকে এবং তার যে সেফাত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্য ঠিক রেখে উচ্চারণ করা হচ্ছে মূলত তাজবিদ তাই একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তিনি যখন কোরআনের তিলাবাত করবেন তখন তার থিল অনুযায়ী কোরআনের তেলাওয়াত করবেন সেটাই আল্লাহ সুবাহান তালা নির্দেশ দিয়েছেন কোরআন তেলাওয়াতের ব্যাপারে শুধু এই নির্দেশ দিয়েই আল্লাহ শেষ করেননি বরং আমরা দেখব সুরাম মুজাহ্মীরের বিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহানব তালা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন কোরআন তেলাওয়াত করার জন্য এবং যথাসম্ভব তেলাওয়াত করার জন্য যাতে কোনো বান্দা নিজের উপর কোরআন করে না আনে করে না আনে কষ্ট না দেয় নিজেকে এই জন্য আল্লাহ সুমান তারা বলেছেন ফাক করা যু তোমরা কোরআন তিলাবাদ করো ম্যাসা মিনাল কোরআন যতটুকু তোমাদের সাধ্যে কুলায় ততটুকু তোমরা তিলাবাদ করো এর বেশি নয় আয়াতটি সলাতের জন্য নির্দিষ্ট হলেও এই আয়াতের মাধ্যমে দিক নির্দেশনা পাওয়া যায় সেদিক নির্দেশনা হচ্ছে এই যে কোনো বান্ধা যখন কোরআন তিলাবাত করবে তখন নিজের উপর বাধ্যতামূলক করে নিবে না যে যা আমাকে পুরোটাই তিলাবাত করতে হবে এবং কঠিন করে নেওয়ার কোনো সুযোগ নেই প্রসঙ্গত একটি বিষয় বলতে হয় সেটি হচ্ছে এই আমরা আমাদের পরিবেশে আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাই যে একদম লোক কোরআন তেলাওয়াতকে এমনভাবে বাধ্যতামূলক করে নেন যে রাতের মধ্যেই কোরআন শেষ করতে হবে ছবি না করেন এক রাতের মধ্যেই কোরআনকে শেষ করতে হবে ফলে যেহেতু তিনি কোরআন তেলাওয়াতকে নিজের উপর বাধ্যতামূলক করে নিয়েছেন এবং বার্ডেন করেছেন যাতে কোরআন তেলাওয়াত এক রাতের মধ্যে শেষ হয় সেজন্য তিনি দ্রুত একেবারেই কোরআনে করিমের মহারিজ কোরআনের কারিমিত কোরআন তীর সব কিছুকে লঙ্ঘন করে কোরআন তেলাবাদ করার চেষ্টা করেন এবং কোরআন তেলাবাদ করে থাকেন আদৌ কি কোরআন এইভাবে তেলাবাদ করার কোনো প্রয়োজন আছে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলে দিয়েছেন ফাকা উম কোরআন কোরআন তোমাদের যতটুকু সম্ভব হয় যতটুকু তোমাদের সাধ্যে কুলায় ততটুকু তোমরা তেলাবাদ করো তাই এটাকে নির্দিষ্ট করে নিয়ে আমাকে এখনই কোরআন তেলাবাদ শেষ করতে হবে নিজেকে কষ্ট দেওয়া নিজেকে এর জন্য চাপ সৃষ্টি করা এটি একজন আদর্শ মুসলিম ব্যক্তি করবেন না বরং তিনি যথাসম্ভব চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াত করা তার জন্য একটা নিয়মিত আমলে পরিবেন একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন তেলাওয়াতকে তার নিয়মিত আমলে পরিণত করবেন এবং নিয়মিত আমল হিসেবে তিনি গ্রহণ করবেন সেটাই আল্লাহ সুবাহন তারা আমাদেরকে কোরআন করিমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কোরআন করিমি সুরাফুর খানের বত্রিশ নম্বর মধ্যে আল্লাহ রাবুল্লাহ করেন আর কেন তার উপর এই কোরআনটা একসাথে অবতীর্ণ হয় না একসাথে অবতীর্ণ হলেই তো হতো একসাথে অবতীর্ণ না হওয়ার কারণটা কি আল্লাহ রব আল বলে দিচ্ছেন কেন একসাথে হয় না এই বিষয়টি তাদের বোধগম্য না হলেও তারা বিষয়টি উপলব্ধি করতে না পারলেও এখানে অনেক বিষয় রয়েছে এখানে অনেক আল্লাহ রব আলিনের মার্কসিদ অনেক অবজেক্টিভ রয়েছে অনেক উদ্দেশ্য রয়েছে তোর মধ্যে এভাবেই যেহেতু আমি কোরআনকে ধীরে ধীরে প্রয়োজনের তাগিদে তথ্যেরা দৃঢ়স্থিরভাবে একটির পর একটি করে কোরআনকে আমি অবতীর্ণ করে থাকি কেন যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনার অন্তরকে মজবুত করতে পারি কোরআনের মায়নি কোরআনের মর্মগুলোকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারেন কোরআনের আহকামগুলোকে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারেন কোরআনের আয়াতগুলোকে সত্যিকারভাবে আত্মস্থ করতে পারেন এবং পরিপূর্ণ কোরআনকে আল্লাহর বিধানকে সত্যিকারভাবে আপনি যাতে করে নিজের জীবনের মধ্যে সেটাকে সেট করতে পারেন এই জন্যে মূলত একসাথে কোরআন কালিমকে অবতীর্ণ করি না বরং ধাপে ধাপে কোরআন কালিমকে অবতীর্ণ করা হয় আর এরপরে আল্লাহ রবুল আলমিন কোরআনে কেরিমের এই তেলাওয়াত আল্লাহ সুবাহা পূর্ণ করেছেন তার তিল আল্লাহ রবীন্দ্র পক্ষ থেকে দান করার মাধ্যমে সুতরাং এই কোরআনের মর্যাদার আরেকটি বিষয় হচ্ছে যে এই কোরআনের তার তিল মূলত আল্লাহ রবুল্লা আলমিন সরাসরি দিয়েছেন এবং আল্লাহ রব পক্ষ থেকে তার তিল সহকারে এই কোরআনকে তেলাবাত করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনাদের নিষ্টি চাই সেটি হচ্ছে কোরআনের এই তার তিল কোনো অবস্থায় লঙ্ঘন করা একজন আদর্শ মুসলিম ব্যক্তির জন্য বৈধ নয় একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআন কেরিমের তার তিল লঙ্ঘন করার কথা হচ্ছে এই দুটি আয়াতকে সুর আল ফুরকানের আয়াত সুর আল মুজাম্মীরের চার নম্বর আয়াত দুটি আয়াতকে সত্যিকারভাবে উপেক্ষা করা হল একটি আয়তের মধ্যে আল্লাহ সুবাহনবতালা নিজেই কোরআনের মর্যাদার বিষয়ে যেহেতু তিনি কোরআনকে তার তিল দিয়েছেন আবার আরেকটি আয়তের মধ্যে আমাদেরকে কোরআন তিলাবাতের জন্য আল্লাহ সুবাহানব তালা নির্দেশ দিলেন আল্লাহ রবুল আলমিন বলে যে ওরা কোরআন তোমরা তেলাবাত করো তার সাথে স্থির তাই আমি আমার হাফেজ বন্ধুদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব এই কাজটুকু করবেন না কোরআন খতম করার দায়িত্ব নিয়ে আল্লাহ রাব্বুল আলমিন এই যিনি সত্যিকার ভাবে মান থেকে একেবারে উপহাসের মানে নিয়ে যাবেন কোরআনকে এমন ভাবে তেলাবাত করবেন যে কোরআনের কোনো অর্থই বোঝা যায় না শব্দই বুঝা যায় না দ্রুত তেলাওয়াত করে যাচ্ছেন শুধুমাত্র মনে হয় যেন কোনো গল্পের বই দ্রুত পড়ে যাচ্ছেন অথবা মন্ত্রের মতো আপনি উচ্চারণ করে যাচ্ছেন এটি কোরআন এর মর্যাদার পরিপন্থী যে কোরআনকে আল্লাহ সুবাহ তারা তার কালাম হওয়ার পরেও আল্লাহ রাবুল্লামী কালামকে তার তিল দিয়েছেন ওরাত্তালা তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি কোরআনের তার তিলকে কখনো লঙ্ঘন করবে না তাই হাফেজ বন্ধুরা আমরা সরাতের মধ্যে কোরআন হেফজু করতে হবে খতম করতে হবে শেষ করতে হবে এই চিন্তা করার সুযোগ নেই বরং আপনি তার তিল সহকারে তেলাওয়াত করুন যদি সত্যিকারভাবে আপনি তার তিল সহকারে তেলাওয়াতের পরে আপনি কোরআনকে খতম করেন তাহলে সত্যিকার মর্যাদা লাভ করতে পারলেন এবং সেটাই আপনার জন্য উত্তম কাজ কিন্তু তাড়াহুড়ো করে কোরআনে কেরিমের হক নষ্ট করে কোরআনের তেলাওয়াতের তার তিলকে নষ্ট করে যদি কোনো ব্যক্তি বা কোনো বন্ধু কোরআনে কেরিম খতম করে থাকেন তিনি এই খতমের মাধ্যমে আধৌ কি আল্লাহ রবুল আলমীর কাছে কী মর্যাদা পাবেন সেটি আমাদের জানা নেই এবং রসুল উল্লাহ হাদিস থেকেও সেটা আমরা বুঝতে পারি না তাই কোরআন তেলাবাত করবো কোরআন কেউ হাবিজ করব কোরআন আল্লাহ রাব্বুল আলমিনের আয়াত তার তীর সহকারে তেলাবাত করব এটাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি সেভাবেই তেলাবাত করবেন এবং সেই নির্দেশই গুরুত্ব দিয়েছেন এখানে প্রসঙ্গত কোরআন তেলাওয়াতের বিষয়টি আমরা এভাবে বলতে চাই যে একজন আদর্শ মুসলিম ব্যক্তি যেমনিভাবে কোরআন তেলাওয়াত করবেন তেমনিভাবে তিনি কোরআনে কারিমের মর্ম ভাব এবং বক্তব্য অর্থ সত্যিকারভাবে তিনি উপলব্ধি করবেন সেটা বুঝবেন এই বুঝার জন্যই মূলত হয়েছে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য এই কোরআনকারিম হয়নি যদি শুধুমাত্র তেলাওয়াতের কিতাব হিসেবে এই কোরআন হতো তাহলে ওই লাউলাই হিল একসাথেই আল্লাহ রবুল এই কিতাবকে করতেন আল্লাহ রব আলমিন এক সাথেই অবতীর্ণ করে আল্লাহ রবুল্লাম বলে দিতেন এই তোমাদের কাছে অবতীর্ণ করলাম তোমরা এই তেলাওয়াত করো কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে কোরআন অবতীর্ণ করেন কোরআনে করিমের অবতীর্ণের মাকসুদ যাতে অবজেক্টিভ সেখানে নষ্ট না হয় যেহেতু আল্লাহ সুবাহ তারা অন্যের মধ্যে বলেছেন যে কিতাবটি আমি অবতীর্ণ করেছি আপনার কাছে মুবারকময় এই বরকতম করা হয়েছে কেন এই জন্য যাতে করে তারা এই কিতাবের আয়াতসমূহকে উপলব্ধি করতে পারে এর আয়াতসমূহকে তারা বুঝতে পারে এর নির্দেশনাসমূহকে তারা নিজেদের জীবনের জন্য গ্রহণ করতে পারে এবং জ্ঞানবান ব্যক্তি যারা রয়েছে বুদ্ধিমান ব্যক্তি যারা রয়েছে তারা যাতে এর মাধ্যমে উপদেশ গ্রহণ করতে পারে কোন ব্যক্তি কোরআন তো বুঝতে পারবে না উপলব্ধি করতে পারবে না যদি সে কোর করতে না পারে কোরআনের মর্ম অর্থ বুঝতে না পারে তাই আমাদেরকে কোরআনের মর্ম এবং অর্থ বুঝতে হবে এই আয়াতের মাধ্যমে আরও কিছু আয়াত রয়েছে যেগুলো মাধ্যমে এদের স্পষ্ট যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে কোরআন তেলাওয়াতের জন্য যেমনিভাবে নির্দেশ দেওয়া হয়েছে তেমনিভাবে কোরআনের অর্থ বুঝা আমাদের জন্য অপরিহার্য বিষয় তেমনি আমাদেরকে কোরআন বুঝার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমাদেরকে কোরআন বুঝতে হবে সুরাই মোহাম্মদের চব্বিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহ করেন তারা কি কোরআনকে সত্যিকার ভাবে উপলব্ধি করে না কোরআনকে সত্যিকার ভাবে তারা বুঝে না কোরআন নিয়ে তারা চিন্তা ভাবনা করে না নাকি তাদের অন্তরগুলোর উপর তারা লাগিয়ে দেওয়া হয়েছে এয়ার থেকে বোঝা যাচ্ছে যে যারা কোরআন সত্যিকারভাবে উপলব্ধি করবে না কোরআনের মর্ম অর্থ বোঝার জন্য যারা চেষ্টা করবে না তাদের অন্তরগুলোর মধ্যে তালা লাগিয়ে দেওয়া হয় তাদের অন্তর তালাযুক্ত হয়ে যায় তাদের অন্তরগুলো তালাবদ্ধ হয়ে যায় তাই তারা সত্যিকার হৃদায়ত থেকে মাহরুব হয়ে যায় হৃদয় থেকে বঞ্চিত হয়ে যায় একজনের আদর্শ মুসলিম ব্যক্তি হৃদায়ত থেকে মাহরুব হবে না তার অন্তরের মধ্যে তালা উড়ানো হবে না তার অন্তর হবে কোরআনের মর্ম কোথাকে উপলব্ধি করে নিজের জীবনে সেটাকে বাস্তবায়ন করার জন্য একটি উন্মুক্ত অন্তর তাই আদর্শ মুসলিম ব্যক্তি মূলত তারা লাগানোর চিন্তা করবেন না কোরআনকে বুঝবেন কোরআনকে স্পষ্ট কোরআন আল্লাহ সুবাহ দিচ্ছেন এই নির্দেশটুকু আল্লাহ রবুল আলম যদিও নির্দেশের শব্দে বা নির্দেশের ট্যাক্সটে দেননি কিন্তু আল্লাহ এমনভাবে নির্দেশ দিচ্ছেন যে এই নির্দেশের মধ্যে মূলত গুরুত্ব রয়েছে নির্দেশের চেয়েও বেশি এই বক্তব্যের মধ্যে নির্দেশের চেয়েও গুরুত্ব বেশি রয়েছে যেহেতু আল্লাহ বুলান প্রথমে প্রশ্ন করছেন আই ফেল কোরআন এঙ্কারের মাধ্যমে ইস্তেফা এংকারের মধ্যে আল্লাহ সুবাহানুতালা বলছেন যে তারা কি কোরআন চেষ্টা করে না কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না তারপরে বলেছেন যে যদি তারা করতে না পারে কোরআনকে যদি বুঝতে না পারে কোরআনের মর্ম যদি তারা আয়ত্ত করতে না পারে তাহলে তাদের অন্তর্গুলোর মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে তালাবদ্ধ করে দেওয়া হবে ঠিক একই কথাই কোরআন কেরিমের সুর আনিসাইল বিরাশি নম্বর রাতের মধ্যে আল্লাহ বলেছেন যে কোরআনকে সত্যিকারভাবে যদি আমরা বুঝি তাহলে আমরা এই করে আন্তঃকে হিদায়ত নিতে পারবো সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর হাতে সময় নেই ইনশাআ আল্লাহ আগামী পর্বে বিষয়টি নিয়ে আরও শেয়ার করবো আপনাদেরকে আগামী পর্বে বাবু প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি আলিহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাক सम्पद पवित्र जकत दानी अर्थ पाठातेन बैंकोट आठचल्लिस क्या बार्मिंग শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ওয়াই ডি তিন শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মদ রসোলা সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই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 समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथ वास्तवय देख से सोन्ना आज रत साढ़े आठ टेब सम्प्रचार सकाल सतटदेश